আবুহুররা রৌদিয়তাল্লা আনহু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম কতিপয় অশ্বারোহী সৈন্য নাজাদ অভিমুখে পাঠালেন তারা বানু হানিফা গোত্রের সুমামা উসাল নামক এক ব্যক্তিকে নিয়ে এলেন অতঃপর তাকে মসজিদের একটি খুঁটির সাথে বেঁধে রাখলেন